চার ভাই দিন আগে একটা ছোট্ট গ্রামে এক জেলে তার চার ছেলেকে নিয়ে থাকত ছেলেদের নাম ছিল রব খোল অ্যালেক্স আর হ্যারি জেলে খুবই গরিব ছিল মাছ বিক্রি করে যা রোজগার হতো তা দিয়েই সে তার পরিবারের ভরণ পোষণ করত ছেলেদের দেওয়ার মতো তার কাছে কিছুই ছিল না একদিন চার ছেলেকে দেখে সে বলল শোনো খোকারা আমার কাছে তোমাদের দেওয়ার মতো কিছুই নেই তোমরা এখন যথেষ্ট বড় হয়েছ তাই এখন বেরিয়ে পড়ো আর কাজ জোগাড় করে নিজেদের ভাগ্য বদলাও কিন্তু বাবা আমরা তো ব্যবসার ব্যাপারে কিছুই জানি না বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কি করব সেটাই তো তোমাদের খুঁজে বের করতে হবে তোমাদের জানতে হবে যে কি ধরনের কাজের যোগ্যতা তোমাদের আছে কিন্তু বাবা আমরা তো নিজেরা কোনোদিন কিছুই করিনি আমার কথা শোনো তোমাদের কোনো অসুবিধা হবে না আমি চাই না তোমরা সারা জীবন জেলে হয়ে থাকো এই কাজ করে পেট চালানোই দায় তাই যাও আর দু হাতে রোজগার করো ঠিক আছে বাবা তোমার যদি এটাই ইচ্ছে হয় তাহলে আমরা অবশ্যই যাবো হ্যাঁ বাবা আমরা নিশ্চয় বলল আমার মতে আমাদের চারজনের এই চারটি রাস্তায় যাওয়া উচিত আর ঠিক চার বছর পরে আমরা এখানে আবার দেখা দাদা। তুমি যা বলবে দাদা চার ভাই চারদিকে চলে গেল যে কোনো তাহলে আমার সঙ্গে এসো আমি তোমাকে এই জগতের সেরা চোর বানিয়ে দেব না না আমি সৎ পথে রোজগার করতে চাই চুরি করে তো মোটেও নয় আমি স্বাধীন জীবন চাই আর আমি রব রাজি হয়ে গেল কোন কাজ শিখতে দোষ কোথায় তাই সে লোকটার সঙ্গে গেল সেটাকে তাকে এমন চুরিবিদ্যা শেখালো যে রবি যা চাই সে সবার অজান্তে তা চুরি করে নিতে পারে কোল এমন একটা জায়গায় পৌঁছল সেখানে একটা নদী বয়ে যাচ্ছে। আর আর একটাই মাত্র বাড়ি সেখানে মাইলের কিছু নেই দেখলো নদীর পারে একটা লোক দাঁড়িয়ে আছে কাঁচের তৈরি একটা মেশিন তার হাতে কোল বুঝল না সেটা কি সে লোকটার কাছে গেল আপনি কি করছেন এই যন্ত্রটা দিয়ে সহজেই বহু দূরের জিনিস দেখতে পাবে। এই যন্ত্রটার নাম তবে এটা দেখে সত্যি খুব মজাদার মনে হচ্ছে আমাকে শেখাবেন কি করে ব্যবহার করতে হয় হ্যাঁ তুমি যদি শিখতে চাও তাহলে অবশ্যই শেখাব কোল সেই লোকটার সঙ্গে থেকে গেল লোকটা তাকে শেখাতে লাগলো কি করে দূরবীন ব্যবহার করতে হয় কয়েক মাসের মধ্যেই কোল পারদর্শী হয়ে উঠলো। নিয়ে যাও এটা দিয়ে তুমি পৃথিবী আর আকাশে যা যা রয়েছে সব দেখতে পাবে এর মধ্যে সেজ ভাই অ্যালেক্সের এক শিকারের সাথে দেখা হয় তার সঙ্গে থেকে সে শিকারের কৌশল শিখে নেয় অভ্যেস করতে হবে তাই দেখা যাক তুমি চলমান জিনিসকে তাক করতে পারো কিনা ঠিক আছে দুজনে জঙ্গলে গেল শিকারী অ্যালেক্স কে শেখালো কি করে দৌড়তে থাকা হরিণকে তাক করতে হয় সীর হোরিন কে বিদ্ধ করল আর সে মরে গেল এসো এবার তুমি চেষ্টা করল কিন্তু না অভ্যেস করতে হবে এখন থেকে তুমি রোজ জঙ্গলে এসে অভ্যেস করবে তুমি যা বলবে রোজ শিকারী অ্যালেক্স কে নিয়ে জঙ্গলে আসে অনুশীলনের জন্য অসাধারণ এখন তোমার লক্ষ্য একেবারে নির্ভুল আর শিকারের সব দিক তোমার নখ দর্পণে ধন্যবাদ ভাই তুমি আমাকে অনেক সাহায্য করেছ শুধু তোমার জন্যেই আমি এই কৌশল জপ্ত করতে পেরেছি আর তাই এখন আমি চাই আমার বাবাকে বাড়ি আর এই ছোট ভাই হ্যারি একটা গ্রামে পৌঁছলো সেখানে এক দর্জির সঙ্গে দেখা হলো ভাই তুমি কে আর এখানেই বা কি করছো আমার নাম হ্যারি আর আমি যে কোনো ধরনের কাজ শিখতে এসেছি ঠিক আছে খুশি মনে শিখব হ্যারি সেই দর্জির বাড়িতে থেকে গেল মন প্রাণ দিয়ে সেই দর্জি হ্যারিকে সেলাই করা শেখাতে লাগলো সেই বিদ্যার খুঁদিনাটি সে শেখাতে লাগলো যেমন কিভাবে সূচে সুতো পরাতে হয় সেলাই শুরু করার আগে কাপড়ের টুকরোটা কি করে ধরতে হয় সে সব কিছু শেখাল যতদিন যেতে লাগল হ্যারি খুব ভালো করে দর্জির কাজ শিখে গেল দর্জি হ্যারির পরিশ্রম ও নিষ্ঠা দেখে খুব খুশি যখন হ্যারি চলে যাচ্ছে তখন দর্জি তাকে সুঁচসুতো দিয়ে বলল তোমার কাজে আমি খুব খুশি হয়েছি এই চার ভাই সেখানে দেখা করলো যেখানে চার বছর বাদে দেখা করবে বলে কথা দিয়েছিল সেখান থেকে চার ভাই বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে তারা বাবাকে বলল যে তারা কে কে কি কাজ শিখেছে তোমরা যা শিখেছো তাতে কতটা পারদর্শী হয়েছ এই গাছের মাথায় একটা পাখির বাসা আছে আমাকে বলো সেখানে কটা ডিম আছে খুব ভালো রব এখন তুমি যে পাখিটা টের পেল না ডিম গুলো তার নিচ থেকে উধাও হয়ে গেছে জেলে চারটি ডিম একটা টেবিলের চার কোনায় রেখে করে দিল জেলে এটা দেখে বেজায় খুশি আর তখন তার ছোট ছেলে হ্যারিকে বলল এবার এই ডিমগুলো গুলো এমন ভাবে সেলাই করো যেন পাখিটা তার ঝানাদের। জন্ম দিতে পারে হ্যারি তার বের করে ডিমগুলো সেলাই করল আর রব সেগুলো পাখির বাসায় রেখে এলো। পাখি কিছুই টের না খুব ভালো কাজ শিখেছো তোমরা এই চার বছরে তোমরা নিষ্ঠার সঙ্গে সব শিখেছ তোমাদের উপহার দেওয়ার মতো আমার কাছে কিছু নেই কিন্তু আমি জানি জীবনে এই পরিশ্রমের পুরস্কার তোমরা পাবে। কয়েকদিন পর সারা রাজ্যে খবরটা ছড়িয়ে পড়ল যে একটা ড্রাগন রাজকন্যাকে অপহরণ করেছে রাজা ঘোষণা করল যে রাজকন্যাকে উদ্ধার করবে তার সঙ্গে মেয়ের বিবাহ দেবে তোমরা শোনো এটাই তোমাদের সুযোগ নিজেদের প্রতিভা দেখানোর ড্র্যাগনের হাত থেকে রাজকন্যাকে উদ্ধার করে আনো চার ভাই প্রস্তুত হয়ে রাজকন্যাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ল কোল তার দূরবীন দিয়ে দেখে বলল আমি দেখতে পাচ্ছি রাজকন্যা কোথায় আছে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে লুকিয়ে রেখেছে আর ও নিজে সেখানে বসে পাহারা দিচ্ছে তারপর তারা রাজার কাছে গিয়ে একটা নৌকো চাইল সেটা করে দ্বীপে যাবে রাজা তাদের জাহাজ দিল আর চার ভাই সেই দ্বীপে পৌঁছে গেল কোল দূরবীন দিয়ে দেখে বলল? ড্রাগন এখন ঘুমিয়ে আছে তোমরা নঙ্ক প্রস্তুত রাখো রক ড্র্যাগনের কাছ থেকে রাজকন্যাকে চুরি করে আনলো কিন্তু যখন তারা জাহাজে ফিরে আসছে ড্রাগন জেগে গেল ওদের পেছনে উড়ে এলো ঠিক যখন সে আক্রমণ করবে অ্যালেক্স তীর মেরে তাকে মেরে ফেললো। কিন্তু ড্র্যাগন যখন জলে পড়লো সেই ধাক্কায় সমুদ্র উত্তাল হয়ে উঠল আর নৌকো টুকরো টুকরো হয়ে গেল তারা সেই টুকরোগুলো ধরে জলে ভেসে রইল তখন হ্যারি তার সূচ আর লম্বা একটা সুতো বার করে কাঠের টুকরোগুলো জুড়তে লাগলো আর সেগুলো জুড়ে জুড়ে এতটাই বড় হয়ে গেল যে তারা সবাই তার ওপর বসার জায়গা পেয়ে গেল এইভাবে তারা রাজকন্যাকে নিরাপদে ফিরিয়ে আনলো যখন তারা রাজার কাছে গেল রাজা তাদের বলল আচ্ছা আমাকে বলতো তোমাদের চারজনের মধ্যে কে বিবাহ করবে বলে ঠিক করলে এই কথা শুনে চার ভাই নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল আমি তো রাজকন্যাকে খুঁজে পেলাম না হলে তোমরা তিনজন কি করতে? তাই রাজকন্যাকে আমি বিয়ে করব আমি ড্রাগনের কাছ থেকে রাজকন্যাকে উদ্ধার করেছি না হলে তোমরা তিনজন কি করতে রাজকন্যাকে আমি বিয়ে করব। দেখো আমি যদি ড্রাগনটাকে না মারতাম তাহলে তোমরা তিনজন কখনোই রাজকন্যাকে নিয়ে বাড়ি ফিরতে পারতে না। তাই তোমরা তাকে বিয়ে করবে কিভাবে তাই ওকে আমারই বিয়ে করা উচিত দেখো আমি যদি ভাঙা নৌকাটা না জুড়তাম তাহলে তোমরা সবাই ডুবে যেতে তাই রাজকন্যাকে শুধু আমারই বিয়ে করা উচিত চার ভাইকে লড়তে দেখে রাজা ঠিক করল কারোর সঙ্গেই রাজকনার বিয়ে দেবে না কারণ তাহলে কেউই সুখী হবে না রাজা তার অর্ধেক রাজ্য চার ভাইকে পুরস্কার হিসেবে দিল ভাই রাজা চেয়েছিল সব পেয়ে গেল এইভাবে সেই জেলের দুঃখ দূর হলো, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল গল্প শেষ